আলহামদুলিল্লাহ নহমাদ হুয়া ইন হওয়া নষ্টাহ আলহামদুলিল্লাহ আমরা সিরাত নবীর আলোচনা গত সপ্তাহে মে রাজ্য আলোচনা আমরা এক পর্যায়ে শেষ করেছি ভাই জানতে চেয়েছেন মেয়াজ নবীর যে অংশে তিনি আল্লাহ তালার সঙ্গে কথাবার্তা হলো ওনার সঙ্গে আল্লাহ তালা কি আসলে দেখা হয়েছিল না শুধু কথা হয়েছে এটার উত্তরে দুটো হাদিস আছে একটি হাদিসে তিনি বলেছেন মায় সারাদে আল্লাহ আনহা ওনাকে জিজ্ঞেস করেছেন যা আপনি কি আল্লাহকে দেখেছেন তিনি জবাব দিয়েছেন নুরুন আন্না আর তিনি তো নূর আমি ওনাকে কিভাবে দেখব আবার তিনি বলেছেন রাই নূরান আমি নূর দেখেছি তাহলে এখানে দুটো কথা কনফ্লিক্টিং সাংঘর্ষিক মনে হয় বিপরীত মনে হয় বুঝতে না পারলে আবার বুঝতে পারলে বিপরীত না সম্পূরক যে আসলে তিনি নূর দেখেছেন আল্লাহ তালার যে নূরের তাজাল সেটা তিনি দেখেছেন কিন্তু আল্লাহ তালাহ সঠিক অবয়ব এইটা তিনি দেখেন নাই এটা কোথায় দেখবেন আখরাতে দেখবেন কারণ এই কথা আল্লাহ তালা সব নবীদেরকে বলেছেন কারোর জন্যই তিনি এই জীবনে দেখা দেবেন না সেভাবে মুসা আলাম দেখতে চেয়েছিলেন আর আরাক আমি আপনাকে দেখতে চাই আল্লাহ তালা কি বলেছেন লি আমাকে দেখতে পাবে না তারপরে আবদার করলেন দেখতে পারবা কিনা চিন্তা করে দেখবে হ্যাঁ তবে একটু নূরের তাদালে পাহাড়ে আসলে পাহাড়ের মধ্যে যে ভূমিকম্প শুরু হয়ে গেল মুসা আল্লাহ সাল্লাম খার মূসা তিনি হয়ে পড়ে গেলেন তারপরে তিনি এই হাদিস ভিত্তিতে আশা করি এটা যতটুকোন হয়েছে এরপরে আমরা এখন চলে যাই সিরাতে নবীর পরবর্তী পর্যায়ে এই মেয়েরাজের ঘটনা ঘটে প্রায় আনুমানিক হিজরতের নবুয়ের দশম বৎসরে হিজরতের বছর তিনি এক আগের ঘটনা এরপরে তিনি মেয়েরা ছেগে আসার পরে তে তিনি করছেন আপনারা জানেন যে হিজরতের শুরুর আগের তিনটি বছর ওনার জন্য সাংঘাতিক একটা সময় ছিল জীবনের নবুয়তের কাজের কারণ তিনি চান দশ বছর পার হয়ে গেছে মক্কায় কি পরিমাণ লোক ইসলাম কবুল করেছে তত বেশি না এখন উনি তো চিন্তা করুন দশটি বছর পার হয়ে গেছে আমাকে আল্লাহ তালা এত বড় দায়িত্ব দিয়েছেন আমি কিভাবে পালন করি ওনার ভিতরে একটা বিরাট পেরেশানি কাজ করছে ঠিক কিনা উনি দাওয়াতি কাজ কন্টিনিউ করছেন এবং তাদের সঙ্গে ওনার কথাবার্তা হচ্ছে এবং তারা ওনাকে কষ্ট দেওয়া অব্যাহত রেখেছে তিনিও নাছরবান্ধা তিনিও ছেড়ে দিচ্ছেন না সুযোগ খুঁজছেন এক পর্যায়ে তারা ওনাকে আবদার করে বসলো আহ আলু রাসুল্লাহ সাল আলী তারা বলে বসলো এতদিন ধরে তুমি দাবি করছো নবী বিরাট কোন মর্যাদা তো দেখালা না কারণ নবী হলে নাকি অনেক মর্যাদা থাকে তারা কিছু কিছু শুনেছে ইব্রাহিম আলাহিসাল্লামের মুসা আলাইস্লামের ঈসা আলাহিসের মর্যাদার কথা তো তোমার কাছে তো এত বড় কিছু পাওয়া গেল কি মর্যাদা চাও তোমরা তারা বলবে যে এই চন্দ্রটা দেখা যায় আকাশে এটাকে দ্বিখণ্ডিত করতে পারেন কিনা আপনার কোনো দ্বারা। এটা কোন যদি দুই টুকরায় বিভক্ত হয়ে যায় তখন তিনি আল্লাহর কাছে তাফিক চাইলেন আল্লাহ তালা ওনাকে অঙ্গুলি নির্দেশ করতে বললেন চাঁদের দিকে এমনি করে শাহাদাত অঙ্গুলি দিয়ে এরকম করলেন হেরা পাহাড় দেখা যায় হেরা পাহাড়ের এই দিকে এক টুকরা আরেক দিকে আরেক টুকরা মাঝখানে হেরা পাহাড় দেখা যাচ্ছে এত বড় একটা ব্যবধান সৃষ্টি হয়ে গেল কোন কোন রেবায়তে আসে তিনি বলেন। আব্দুল বলেন আমি দেখেছি চন্দ্র যখন দ্বিখণ্ডিত হয় ছিলাম চন্দ্রটা ওনার ইঙ্গিতে দুই ভাগ হয়ে গেল তা কলা ইসাদু তিনি বলেন দেখো তোমরা এই যে চন্দ্র দুই ভাগ হয়ে গেছে পাহাড়ের দুই দিকে চলে গেল আর এই খবর তো স্বয়ংকর নেই আল্লাহ তালা নিতে দিয়েছেন বাদা উদাহিম ইসম রহমান রাহিম একতরবল কমর আয়া কুলু মুস্ত আল্লাহ বলে দিলেন এই খবর যে কেয়ামত খুব কাছাকাছি এসে গেছে আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে চন্দ্র দুই খন্ডে ভাগ হওয়ার কাজও হয়ে গেছে আর যখনই তারা এরকম কোন আলামত দেখে মর্যাদা দেখে কোন নিশানা দেখেন ভের তখনই তারা মুখ ফিরিয়ে নেয় আর বলে এটা একটা সাংঘাতিক ধরনের জাদু মোস্তামের যে জাদু কন্টিনিউ করে তার জাদু একবার দুই আসে বহুবার জাদু দেখিয়েছে তাই জাদু দেখাতে পারে জাদু কন্টিনিউ এইরকম করে যাচ্ছে এই রকম করে বসলো আবার এই কথাটি অন্য রেওয়ায়তে এসছে আব্দুল মাসুদ নিজে বলেছেন যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল নবী করিম সালামের অঙ্গুলি নির্দেশে মর্যাদা হিসাবে তখন এটা দেখার পরে কি বলল তারা বলল বললো হা আবি আবসা ওই আবু ছেলের একটা জাদুর আবু কাপসার ছেলে তো নবী মোহাম্মদ সাল্লা তো আবু কাপসার ছেলে না ওনার বাবার নাম কি আবদুল্লাহ তো ওনার পরিচয় আবু কাপসা তারা এই দিল যে আবদুল্লাহ তো ওনার কোরআ বংশের পিতা কিন্তু উনি দুধমার ঘলে প্রতিপালিত হয়েছেন যে ওদিকে একটু ইঙ্গিত করে ওনার বংশটাকে আর ছোট করার জন্য বললো ও আবু কাপসার ছেলে পালক ছেলে আবু কাপসা হলো ওনার দুধমা যে দুধমার স্বামীকে বলা হতো আবু কাপসা তো তারপরে তার আরো বলল আচ্ছা দেখো সেটা একটু জাদুর খেল দেখালো আমাদেরকে তো এটা হয়তোবা আসলে ঘটে নাই তো জাদুর মাধ্যমে কিছু ঘটে যেটা আসলে ঘটে নাই তাই না তখন জাদুর কিছু দেখা লোকেরা তখন কি হয় আসলে লোকদেরকে নজর বন্দি করে বলা হয় চোককে কোনো ঘটনা ঘটে নাই মনে হয় ঘটে গেছে তারা জাদু দিয়ে কি করে একজনকে খুন করে ফেলে দুইটুকু মাথা দুই দিকে হয়ে গেলো মাথা এক দিকে ধর আরেক দিকে স্টেজের মধ্যে ঘটলো আবার দেখা যায় লোকটা আসলে এখন ঠিকই আছে হাঁটছে এখানে কি আসলে এই জাদুর মাধ্যমে কি আসলে তরবার হয়েছে না তো তারা এই সমস্ত কিছু জানে তারা বলে জাদু কিছু আসলে যদি আসলে দ্বিখণ্ডিত হয়েছে কিনা এনতারদের উমায় এত বিহীষ ফার যে এই সময় এটা ঘটস ঘটেছে মক্কার বাইরে আমাদের এই সমাবেশের বাইরে অন্য জায়গা থেকে কেউ যদি আসে জিজ্ঞেস করবো যে এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে গত রাত্রে চাঁদ দেখেছে কি দুইখণ্ডিত হয়ে গেছে ওদেরকে জিজ্ঞাসা করলে তো আমরা কনফার্ম করেছে জাদুর দিয়ে একটুখানি আমাদের দৃষ্টিটাকে ঢোকায় ফেলে দিয়েছে তো বাইরে সমস্ত দুনিয়ার মানুষ সে পারবে না তো অন্য জায়গা থেকে কেউ আসলে জিজ্ঞাসা করলে আমরা আসলে ঘটনা বুঝতে পারবো ফেজা আস মুসাফিরগণ এসে গেল বিভিন্ন জায়গা থেকে যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো তারা বলে তাই তো আমরা দেখেছি হঠাৎ করে চাঁদতে দুইটুকু ভাগ হয়ে গেল আবার গেল। এটা ঘটেছে প্রমাণিত হয়ে গেল এমনকি ইমাম ইবনে ক্যা রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন আল বেদা নেহা ওনার ইতিহাস গ্রন্থে যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার খবর কোন কোন ভারতীয় পুরনো ইতিহাসের মধ্যে পাওয়া গিয়েছে আমরা অবশ্যই ইতিহাসের ওই অংশটুকুন পড়ার আমাদের সুযোগ হয়নি কিন্তু ইমামী কে রহমতুল্লাহ আলী এটাকে ক্লিম করেছেন যে ভারতেও চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার খবর পাওয়া গিয়েছিল যাই হোক এত কিছু যখন তাদের চোখের সামনে ঘটার পরেও ফেলাম ইউ মেনু তারা ইমান আনলো না কারণ তারা আসলে আসলে ইমান আনার কোনো মতলব তাদের ছিল না তারা মতে এটা করেছে চান কিয়ার দ্বিখণ্ডিত করতে পারবে নাকি ওইখানে যখন ফেল করবে তখন তারা আটকাই দেয়া গেল একটা কথা দিয়ে এটা ছিল তাদের মতলব আসলে তিনি সত্য সত্যনবী প্রমাণিত হলে তারা ইমান আনবে এমন কোন নিয়ত ইচ্ছা সিদ্ধান্ত তাদের ছিল না পুরস্কার এইজন্য জন্য তারা এটা দেখার পরেও বলে আবার উড়িয়ে দিল রাসুল্লাহাম এখন কন্টিনিউ করছেন দাওয়াতি দেওয়ার কাজ মক্কার তুলনায় বাইরের লোকদের টার্গেট হজ করার জন্য একত নিয়মিত লোক আসত বিভিন্ন কবিরা থেকে আসত তিনি টার্গেট নিতেন হজের সময় আর ওমরার সময় তাদের সঙ্গে তিনি দেখা করতেন আর দাওয়াত দিতেন আর পিছনে পিছনে আবু জাহাল কোন সময় আবু লাহাব পাহারা দেওয়ার জন্য লোকদেরকে সতর্ক করার জন্য থাকত এই কাজ তিনি কন্টিনিউ করলেন তো তিনি যখন শুরু করে দিলেন আবার জোর কাজ। তারপরে তিনি মক্কায় বসে থাকতেন তাওয়ার জন্য আসলে উমরার জন্য আসলে হজের জন্য আসলে মিনা যেতেন আরাফাতে যেতেন এছাড়াও মক্কার আশেপাশে দুই তিনটা বড় বিশাল মেলা বসত বাজার অনেক মানুষের সমাগম হতো তার মধ্যে এক অন্যতম একটা ছিল ওকাদ বাজার ওকাজ মেলা খুব বড় একটা মেলা ছিল আরব দেশে এবং নিজান্না আর একটি মেলা ছিল অনেক বড় আর মিনায় তিনি প্রতি বছর যেতেন এবং সেখানে গিয়ে তিনি বিভিন্ন কবিলার লোকদেরকে অ্যাপ্রোচ করতেন যে কোন কোন কবিরা ওনাকে একটু শেল্টার দেয় কিনা উনি দরকার হলে হিজরত করে চলে যাবেন উনি কিন্তু এখন জানেন না ওনাকে কোথায় হিজরত করানো হবে আদৌ করানো হবে কিনা আল্লাহ তালা এখনো ওনাকে বলেননি এখন তিনি খুঁজছেন যে মক্কায় ইসলাম সম্প্রসারিত করা সম্ভব হচ্ছে না কিভাবে অন্য কোন একটু ভালো জায়গায় কেউ ওনাকে একটু হেল্প করে তাদের সাহায্য নিয়ে এবং তাদের জনবল নিয়ে তিনি এগিয়ে গিয়ে ইসলাম প্রচারের কাজ করবেন তিনি গিয়ে বলতেন সবাইকে আক্রোশ করতেন মানে উবিনী আমি তো আল্লাহ নবুয় নিয়ে এসেছি আমাকে কে একটু আশ্রয় দেবে মানিয়ে শুরু কে সাহায্য করবে তোমাদের মধ্যে রাজি আসো না দায়িত্বটা পৌঁছে দেওয়ার জন্য আমি একটু লোক খুঁজছি একটু শেল্টার খুঁজছি ওলাহুল জানা যে আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে তার জন্যই জান্নাত তিনি অ্যাপ্রোচ করছেন ইয়ামান থেকে আসত মিশর থেকে আসতো বিভিন্ন কবির থেকে আসতো তিনি এগুলো বলতেন লাই আসতেন এই বংশের এই যুবক ছেলেটা বা এই লোকটা তোমাদের যেন ফেত ফেলে না দেয় খবরদার সাবধানে থাকবা তার কথায় বিভ্রান্ত হবানা তারা কাউন্টার ইলাকাও মেহ কেউ আস কোন কবির লোকজন আমাকে তাদের কবিরা নিয়ে জায়গা দিবে স্থান দিবে সাহায্য করবে আমাকে আল্লাহর কালাম পৌঁছাতে বাধাগ্রস্ত করেছে বাধা দিয়ে দিচ্ছে আমাকে দিচ্ছে না কেউ আছো তোমাদের আমাকে সুযোগ দেবে। এভাবে যাচ্ছেন আর পেছন দিক থেকে আবু জাহাল আবুল্লাহ আসে কোন সময় ওনাকে পাথরও মারত মেয়েদের কষ্ট দিত এইভাবে কন্টিনিউ করছে এই দশটি বছর এগারো বছর চলতেছে চলতেছে এরপরে আসলো যে তিনি বলেন আমি নিজের চোখে নবী করিম সালামকে একটি মেলায় বাজারে আসতে দেখেছি বড় একটা মেলায় দিল ওখানে তিনি দাওয়াতে কাজের জন্য এসেছেন এসে লোকদেরকে একটু দেখে তিনি বক্তৃতা শুরু করে দিলেন আলাইহ তিনি বিভিন্ন গলিতে বাজারের বিভিন্ন রকমের গলিতে গিয়ে মোড়ে মরে গিয়ে তিনি এই পথ সবার মতো করে সবাইকে যেখানে একটু লোকেরা এসব জমায়ে হয়ে যায় আমাদের দেশে ছোট কালে বাজারের কথা মনে আছে বিভিন্ন লোকেরা কিছু বলতে হলে চুঙ্গা হাতে নিয়ে বর্তনা না কোন খবর দিত অথবা কিছু বিক্রি করতো এরকম আর কিছু লোক ঘিরে ধরে আর ওই ছোট কালে দেখেছি জনসভা এখন তো আরো কিছু হয়ে গেছে না এখানে কথা শেষ করে আবার একটু পরে গিয়ে আবার কিছু লোক ওখানে আড্ডা দিচ্ছে ওখানে চলে যাচ্ছেন একই কথা বলছেন তিনি বলেন সাহাবি আর রবি দাইলামি বলেন তা আমি ফলো করতে থাকলামের মধ্যে আরেকটা লোক আসে চোকটা একটু মানে ট্যাগরা বলে আরকি কোন কোনো জায়গায় এই টেরা বলে কেউ কেউ এরকম একটু চোখ নিয়ে আসে তারটা একটা চোক একটু কম দেখে আরো অধিকার আছে চেহারা খুব সুন্দর মানে খুব ফসা কিসে সে পেছন দিয়ে এসে বলে ইন নাহ সব উন এই লোকটা এতক্ষণ তোমাদের বক্তৃতা করে গেল এটা ধর্ম ত্যাগী মিথ্যা কত বড় প্রপাক আজকালকার জামানায় এখনকার জামানায় কোন ইসলামী ব্যক্তিত্বকে একজন আলেমকে ইত্যাদি বলে লোকেরা দায়ী করে তাই না এত বড় আলেম সে নাকি এত অপকর্ম করে করা হয়েছে তিনি মিথ্যাবাদী তিনি ধর্মত্যাগী তা আমি জিজ্ঞেস করলাম দাইলামি রাজুয়াল আহ বলেন যে এই লোকটা কি পিছন দিয়ে আসলো যে মান হা মুহাম্মদ আর যিনি হলেন আগে কথা বলেন তিনি হলেন মোহাম্মদ আবদুল্লাহ ওনার নাম তিনি তখন তাকে চিনেন নাই নবী করিম সালামকে ইমান তিনি প্রথম দেখার কথাটা বলছেন আর পেছনাদী বলে আবার এই কে আমহু এটা তার চাচা আবু আহাব আপন চাচা আর কোন কোন সময় সে আবার উনি চলে গেলে ওনার পেছন দিয়ে ধুলা মারতো। কঙ্কর মারত কোনো সময় পাথর মারত এইগুলা সে করে যেত কোন সময় আবু জাহাবরের কথা এসেছে কোন কোন সময় আবু লাহাবের কথা এসেছে তারা দুইজনে এই রোটাক্রমে এই কাজ করে যেত এই তারপরেও তিনি অনেক কবিতার কাছে পৌঁছেছেন বিশেষ করে হজের মৌসুমে তিনি অপেক্ষা থাকতেন আমরা হজ উপলক্ষে তারা যারা আসতো তিনি এই দাওয়া নিয়ে তাদের কাছে যেতেন এবং বেশ কিছু কবিলা ওনার কাছে আসে তার মধ্যে এক কবিলা হচ্ছে হামাদান হামাদান লোকেরা আসে হজ করতে তিনি তাদের ক্যাম্পে গেলেন যেভাবে এখন মিনায় লোকেরা বিভিন্ন ক্যাম্পে থাকে হাজিরা ওদের তখন কবিলে ওনাদের এক কবিলে এক জায়গায় ক্যাম্প করত তো তো তিনি হামাদান কবিলার ক্যাম্পে ওখানে গেলেন গিয়ে বললেন হালমিন আপনাদের মধ্যে কি কেউ এই দায়িত্ব নেবেন যে আমাকে আপনাদের কাউমের মধ্যে নিয়ে যাবেন আশ্রয় দেবেন হেল্প লোকেরা আমাকে বাধা দিচ্ছে আমার রবের কালাম পৌঁছাতে এখন হামাদান হামাদানের একজন ওই কবিরা লোকনার কাছে এসে ওনার কথা শুনে কথা বলতে চাইলেন নবী করিম সাল তাকে বললেন মিমান থেকে কোন কবিলা থেকে এসেছেন লোকটি জবাব দিল মিন হামাদান হামাদান কবিলা থেকে তখন তিনি বললেন যে ফাহাল এন দা কাউমেকা মিনমান আহিন আপনি কতটুকু প্রভাব আপনার কবিলার উপরে আছে যদি আপনি আমাকে এই কথা দেন দায়িত্ব নেন আমি আপনার সঙ্গে যাই গোটা কবিলা আপনার পক্ষে থাকবে তো সবাই মিলে আপনাকে হেল্প করবে তো নাকি আপনার বিরুদ্ধে অবস্থান নেবে কলা সে বললো যে না আমার এত রকম প্রভাব আছে মোটামুটি আমি যদি দায়িত্ব নেই তাহলে আমার কবিলা আমার সঙ্গে একমত হবে তন্ নবী করিম সাল্লা সাল্লাম একটু আশাবাদী হলেন তো ভালোই তোমন্ত পাওয়া গেল খাসি আন ই কৌম কিন্তু কথা দিয়েই সে তার ভিতরে দুশ্চিন্তা ঢুকে গেল আমার কবিলা যদি আবার এটা সঙ্গে উল্টে দেয় আমি আর কোন বিপদে পড়ি তখন সে যখন আবার সেকেন্ড টাইম তার সঙ্গে কথা বলার জন্য আসলেন তখন বললো আমি কবিলার সঙ্গে কথা বলি আমি মোটামুটি যদি দায়িত্ব নেই তাহলে কবিলা আমার পক্ষে থাকবে তা ঠিক আছে আমি একটু কথা বলতে বলি আপনি একটু পরে আসেন তিনি যখন একটু পরে আসলেন তখন লোকটা বললো আমি এখানে তো সবাই নাই আমার কবিলায় যাই যাওয়ার পরে সবার সঙ্গে কথা বলে দেখি আগামী বছর তখন আবার আমরা তখন আপনার সঙ্গে হয়তো দেখা কথা হবে কথা ঘুরিয়ে ফেলল আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলে চলে গেলেন আর এরপরে তো ওনার পরবর্তী পর্যায়ে আনসারের সঙ্গে কথাবার্তা হয়েছে ওই লোকের কথাটা দরকার হয়ও না আর সেহেতু একরকম ফাঁকি দিয়ে চলেই গেল এরপরে ঘটনা হলো কবিলা বনি আহমেদ আর একটি কবিলা তাদের ক্যাম্পে তিনি গেলেন এবার তাদের এলাকায় তিনি গেলেন তাদের কাছে বলে সেই দেখল মুহাম্মদ সাল্লা একটা সাংঘাতিক একটা বিরাট একটা সম্পদ মনে হলো তার তো তার মধ্যে তো বিরাট কিছু আছে মনে হচ্ছে এ তো কোনো স্বাভাবিক কিছু না তারে যদি আমি ব্যবহার করে ফেলতে পারি তাহলে তো আমি দুনিয়া জয় করে ফেলতে পারবো মনে হচ্ছে খুব মানে তার ভিতরে মানে হলো যে কিছু একটা পাওয়া যাবে মানে দুনিয়াকে কিন্তু চিন্তা করেছি আর বিশ্ব জয় করা যাবে তাকে দিয়ে মনে হয় যেন না কিছু একটা পাওয়া যাবে ওকে তারপর অতপর তখন সে বললো যে তোমার আছে এইটা তোমার এখন আমরা সহ তোমাকে যদি হেল্প করতে এগিয়ে আসি তোমার দায়িত্ব নেই আর তোমার এই বিষয়টা যদি আল্লাহ তালা দুনিয়া গালেব করে দেন তোমার বিজয় প্রতিষ্ঠিত হয়ে যায় এই দুনিয়ার মানুষ তোমার কন্ট্রোলে চলে আসে এরপরে তোমার পরে এই জিনিস কি আমাদেরকে দায়িত্বটা দিবা এই নেতৃত্ব এটা কি আমাদের হাতে দিবা তুমি সাল্লাম এটা তো নেতৃত্ব দায়িত্ব দিন দায়িত্ব এটা তো আল্লাহ হাতে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দেবেন এটা তো আমারও কোন সম্পদ না সে আসছে দিনের মহাব্ব নিয়ে চিন্তা করে দিনের তরিকায় দুনিয়া পাওয়া যায় কিভাবে মতলব দুনিয়া মুখে বলছে দিন তখন এই জবাব শুনে যে এটা তো আল্লাহর ফয়সালা করবেন তিনি কাকে দায়িত্ব দেবেন কাকে নেতৃত্ব দেবেন কাকে পজিশন দেবেন তো তখন আফা নুফারে এখন আমরা সারা আরবের বিরুদ্ধে তোমার কোরআ জাতির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমরা একটা কঠিন পরিস্থিতির মোকাবিলা আমাদের কল্লাও চলে যেতে পারে এমন চ্যালেঞ্জ নেব আর তোমার বিজয় লাভ হয়ে গেলে তোমার দিন প্রতিষ্ঠিত হয়ে গেলে এটা যদি অন্য কেউ পেয়ে যায় তো আমাদের লাভ হলো কি আমেরিকা তোমার এই জিনিস আমাদের দরকার নাই । যা সে দিনকে প্রত্যাখ্যান করে ফেলল আজও দুনিয়ার মধ্যে মানুষ মাঝে মধ্যে দেখা যায় সুযোগ সন্ধানীরা বিভিন্ন ক্ষমতাসীনরা ভোট পাওয়ার জন্য কোনটা দেহ দোহাই দেয় ইসলামের দোহাই দেয় দিনের দোহাই দেয় এখনো করে না এরকম এখনো দেখা যায় বিভিন্ন দেশে দেশে আমি এক দেশের কথা বলছি না ক্ষমতাসিন্দা দুনিয়ার মসমত কে বেশি করে পাওয়ার জন্য কোনটাকে বিক্রি করে ইসলামকে বিক্রি করে আর যারা সঠিক ইসলামের কাজ করে তাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী খেয়াল করেছেন আর যারা ধর্মকে দুনিয়া পাওয়ার জন্য ব্যবহার করে ভোট আসলে দেখা যায় তাদের ইসলামী অনেক লেবাস পোশাক অনেক কিছু কথাবার্তা এটাও কিন্তু নতুন কিছু না এটাও আগের থেকে এই সিলসিলা চলে এসেছে এখন ওই লোকটা বহাইরা বহাই ফেরাস বাইহারা ইবনে ফেরাস সে তার কমের কাছে গিয়ে ওখানে কথাবার্তা বললো যে আমার সঙ্গে তো আমরা কয়েকজনে আহমদিন আবদুল্লাহ সাহেব কথা বলেছিলাম মনে হলো যে তার বিদেশ অনেক সম্ভাবনা আছে কিছু করা যাবে কিন্তু সে তো টার্মস কন্ডিশনে আমাদের সঙ্গে করলো না আমাদেরকে তারপরে তার ক্ষমতার শেয়ার দেওয়া আগামীতে এটা তারপরে দায়িত্ব দিয়ে রাজি হলো না কিন্তু মনে হয়তো না একটা সম্ভাবনা কিছু ছিল সে যদি রাজি হইতো তাহলে ভালোই হতো খারাপ হতো না এই কথাবার্তা শুনে বন্যু আমের মধ্যে একটা লোক ছিল তিনি একটু বেশ মুরব্বী কিসেমের বয়স্ক মানুষ তিনি ওই ওই ক্যাম্পের মধ্যে আসতে পারেন নাই হজের মধ্যে আসতে পারেন নাই যখন এই কবিলা লোকেরা ফেরত গেল এই কথাবার্তা আলোচনা হলো যে এবার এরকম একটা লোক এসেছিল এই সমাচার উনি সবচেয়ে প্রবীণ মুরব্বী অনেক বড় বুদ্ধিমান মানুষ কবিলার মধ্যে সবাই তাকে মান্যগণ্য হিসেবে মানে উনি শুনে বললেন যে সোনার সঙ্গে সঙ্গে তিনি মাথায় হাত দিয়ে বললেন ইয়াবন ইয়ের এই তোমরা যে এই কাজটা করল কাজটা তো ভালো করো নাই এটা কোন তালাফি করা যাবে কিনা অর্থাৎ এটাকে তোমরা দেখো পুনর্জীবিত করতে পারো কিনা একটা চমৎকার হাল্লে ইসমাই হালাহ দেখো এই যে তিনি তো ইসমাইলি পরিবার ইসমাইল দাবি করে নাই এবং ওই গোষ্ঠীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন ইসমাইল আলহ কাজেই এটা মনে হয় না নাহক কিছু তোমরা একটা চমৎকার সুযোগ মিস করে ফেলেছ তোমাদের আকল ঠিকমতো কাজ করেনি তিনি তাদেরকে ভৎসনা করলেন মলামাত করলেন এখানে শেষ হয়ে গেল এরা এ চেয়ে বেশি আগাতে চাইল না তাদের নাই আনসাদের কিসমত নাইসাদের এরপরে আসলো যে এমনি আব্বাস আল্লাহ আনমা বলেন বনিয় আমের আরেকটি লোক এসেছিল এসে বললো যে আপনার নবী হতে হলে তো কিছু মর্যাদা লাগে এবং আখিরি নবীর কোন জায়গাতে সে খবর পেয়েছে নবীর নবুয়ের সিল থাকবে খতুয় মোহর নবুয় থাকবে পৃষ্ঠ দেশে ঘাড়ের নিচে আপনার আছে কি না এইটা আপনি দেখাবেন কিনা ওকে তিনি ওইটা দেখাতে চাইলেন না নিজের কাপড় খুলতে হয় ইত্যাদি তিনি বললেন শোনো আমি তোমাকে বরঞ্চ আরেকটি আল্লাহর পক্ষ থেকে মৌ আয়াত আল্লাহ আমাকে দেখা আমি দরখাস্ত সেটা কিছু হয় কি না তোমার নিদর্শন করিম সালাম সামনে দিকে তাকালেন একটা খেজুর গাছ দেখা গেছিল দূরে তিনি খেজুর গাছটাকে ডাকলেন উদিক আহ তো ওই খেজুর গাছটাকে ডাকা হলো আহ তো ওই লোকটাই বললো যে ওই খেজুর গাছটা দেখা যাচ্ছে ওইটা ওটাকে আপনি ডাকেন সে চলে আসতে পারে আপনার সামনে তাহলে আমি বিশ্বাস করব। একটা নবতের মর্যাদা পাওয়া গেল তিনি ডাকলেন এক লাফে খেজুর গাছ চলে আসলো হাতটা কামা বাইনে আধে তার সামনে দাঁড়িয়ে গেল আসহার হে বনি আমের লোকজন আল্লাহ আসকের মতো এত বড় যাদুকর আর জীবনও দেখি নাই এত বড় ম্যাজিক দেখাইতে পারে হাই হাই এরপরে আসল কাবিলা তাদের মার্কেটে তাদের একটা আলাদা ছিল তিনি সেখানে তাদের কথা বলতে গেলেন ওকাজ মার্কেট মানে ওকাজ মেলা তো তাদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে ফালাম ইয়া হাইয়া মিনান আর বে কানা আলিয়ানা মিনহুম তারা আতার ব্যবহার ওনার সঙ্গে খুবই সুন্দর ভদ্র নম্র ব্যবহার করলেন এই পর্যন্ত কোন কবিলে এত ভালো ব্যবহার করেনি তিনি যখন দেখলেন তারা খুব সুন্দর করে ওয়েলকাম করেছে এবং সুন্দর করে সম্মানের সাথে ভদ্র সাথে কথা বলছে উনি খুব আশাবাদী হয়ে গেলেন গেলেন্লেকুল তিনি তাদেরকে তখন বলে আমি কিছু কথা বলি আজকুকাল আমি তোমাদেরকে সে আল্লাহর দিকে ডাকি ইমান একে অপরকে রক্ষা করতে এগিয়ে আসো আমাকেও তোমরা জায়গা দিয়ে আমাকে হেল্প করতে রক্ষা করতে এগিয়ে আসবে আর আল্লাহ তারা যদি এই দিনকে প্রতিষ্ঠিত করে দেন তারপরে তোমরা তাইলে আমাকে ওখানে রাখতেও পারো আর আমাকে চাইলে পরে তোমরা ছেড়েও দিতে পারো আমি এই কিছু দিনের জন্য তোমাদের এই হেল্পটা চাই তো তাদের সাধারণ লোকজন বলে বসলো সাধারণ পাবলিক যারা মা আহসান কথা তো খুব সুন্দরই বলল লোকটা ওলা কিনা না আবুদ মা কেন আবুদ আহ উনা কিন্তু আমরা তো আমাদের পূর্বপুরুষ এত মাহুদ গুলো করে আসছে এগুলোকে আমরা কি ফেলে দেবো নাকি সব মুশকিলের কথা এত বড় বড় মাভুত কিপাত করে আসলো এগুলো রাখি কোথায় এগুলো সানে এত বড় বেয়াদি কেমনে করি আমরা নাফরমানি কেমনে করি ফাকাল ফাওয়াল ছোট একজন ছিল একটু কম বয়স্ক কিন্তু তার খেয়ালটা ভালো সে বলল শোনো কৌম যে কথা উনি বলছেন অত্যন্ত দামি কথা আসল কথা খাঁটি কথা অন্য জাতি এই সুযোগ নেওয়ার আগে তোমরা সুযোগ নিয়ে নাও তিনি হারামের পাশ থেকে আসবেন সেটাও টাইম হয়ে গেছে যখন কনফার্ম করা হয়ে গেল তাদের মধ্যে থেকে একজন তার এগুলো ইতিহাস কিছু জানা আছে রাখ থামা থামা বেশি তাহলে করো না এটা কবুল করতে সাবধানে একটু চিন্তা করো আখ রাজ তাহু আখ রাজা আসি রাত হু তু উহু আম তার নিজের আপন গোষ্ঠী তাকে জাগা দেয় না বের করে দেয় আর তোমরা তাকে নিয়ে জাগা দিবে এটা কেমন কথা তা মেলে উনি হারবা আরবে আরবে কাতে বাতান তোমরা সমস্ত আরবের বিরুদ্ধে যুদ্ধ করবে আর কোরআ আরবদের সর্দার লিডার তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করলে গোটা আরব তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এই যুদ্ধ করবার ক্ষমতা তোমাদের আছে নৌ নো নৌ নো কক্ষনও নয় কখনো নয় সবাইকে থামিয়ে দিল দুষ্ট লোকের কয়জন দরকার ভালো কাজ থামাই দেওয়ার জন্য একটা মসজিদ করবেন এক জায়গায় একটা ইসলামের তাপসের মাহবিল করবেন কয়জন লোক লাগেন অষ্ট করতে একটা দুষ্ট লোক হলে যথেষ্ট এইভাবে দুনিয়ার মধ্যে অনেক ভালো কাজ হচ্ছে না দুষ্ট লোকগুলোর কারণে এই একটি দুষ্ট লোক সবাইকে থামাই দিল তখন তারা সবাই ফানসারাফা সবাই চলে গেলো নবী করি ইমস আল্লাহ অনেক আশাবাদী হয়ে গেছিলেন মনের কষ্ট নিয়ে আবার ফেরত চলে আসলেন হতাশ হয়ে গেলেন হতাশ হন কিন্তু মনে কষ্ট পেলেন এরপরে তিনি আসলেন আহ কাবির হানিফার সঙ্গে ওনার দেখা হলো আহ নবী করিম সালাম তাদের যেখানে তারা স্পট করেছে ও কাজের মধ্যে তাদের ক্যাম্পে তাদের এরিয়াতে গেলেন তাড়িয়ে দিল বলতে গেলে একটুও সম্মানের সাথে কথাটা শুনতেও চাইল না এরপরে কাবিলা আবসের কাছে তিনি গেলেন দেখেন তিনি কত কষ্ট করছেন তিনি থামছেন না ওনার ভিতরে কি পেরেছানি এই দিনের দাওয়াত পৌঁছতে হবে যেহেতু আল্লাহ তো পরিকল্পনা আসে কিন্তু আল্লাহ তো ওনাকে বলে না যে কয়েকদিন পরে আপনি মদিনা যাবেন ঠিকঠাক হয়ে যাচ্ছে সবকিছু আল্লাহ আগাম বলে বলে দিচ্ছেন না কিন্তু দিয়েছেন আপনি দাওয়াতি কাজ করতে থাকেন করতে থাকেন আবদুল্লা ওয়াবিস আবাস আল্লাহ বলেন ওনার পিতা ওনাকে বলেছেন ঘটনাটি তিনি ইসলাম কবুল করেছেন এবং ওনার পিতা দাদা থেকে বলেছেন যে কবিল আবস কাছে আমাদের ঘরে আমাদের ক্যাম্পে তিনি এসেছিলেন এখানে এসেছিলাম এবং মসজিদুল খাইফ যে জায়গাটা এখন আছে মসজিদ খাইফ বলে ওই খাইফ এলাকার পাশে ওখানে ছিল আমাদের ক্যাম্প অবস্থান হজ উপলক্ষে তিনি এখানে আসলে আমাদের কাছে মোরদিফান খালপাহ যাই দেবেন হা উনি ওনার একটা উঠ জান সওয়ার হয়ে আসলেন উঁট অথবা যেটাই গাধা কিছু একটা এবং ওনার পিছনে ওনার সন্তানের মতকৃত দাস যাই দেবেন হা রেখা রাজি আল্লাহ বসা তিনি আমাদেরকে ডাকলেন দাওয়াত দিলেন আল্লাহর দিকে খুব বুঝালেন এই দিনের জন্য দিন কবুল করার জন্য আল্লাহ তিনি সাহাবি বলেন যে তখন তিনি কবুল করেন না আর কি পরে করেছেন অনেক পরে যে আমরা তো আল্লাহর ওনার ডাকে সারা দিলাম না আমরা কবুল করলাম না আমাদের মধ্যে কোনো ভালো কিছু থাকলো না আমরা বা এই ভালোটাকে মিস করে ফেললাম না আমরা এইভাবে মসিম ওনার অনেক কথাবার্তা শুনেছি লেকচার শুনেছি আমরা ডাকি ছাড়া দিলাম না কবুল করলাম না কিন্তু আমাদের মধ্যে একজন ছিলেন রাজুল ওহামলারে হালেনা রাই মাইসার ইবন মাসরুক আল আবাসি তিনি শুধু বলেছিলেন ওনাদের নিজেদের ভিতরে কথাবার্তার মধ্যে আমি আল্লাহর কসম করে বলছি যদি এই লোকটাকে আমরা বিশ্বাস করি তার কথা গ্রহণ করি তার প্রতি কমকে বোঝানোর চেষ্টা করলেন এবং তিনি আরো বললেন তিনি কসম করে বলেন মাইসারা আল্লাহর কসম করে বলছি তার কথা ব্যর্থ হবে না একদিন তার কথা সব জায়গায় পৌঁছে যাবে কবুল হবে এখন এই বেচারা জান দিয়ে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু কমের মেজরিটির লোক কি বলে দা না আনকা বাধ্য এটা লাদ না আলিম আলা কেবাল না এত বড় দায়িত্ব নিয়ে এক খামাক চ্যালেঞ্জের মধ্যে গিয়ে মুসিবত কাঁধে নেওয়ার দরকার আছে কোরআদের সঙ্গে সারা আরবদের সঙ্গে দুঃশ্মনির দরকার নেই বাধ্য দিলও থামিয়ে তা কোন সময় একজন থামিয়ে দেয় কোন সময় সবাই মিলে অপকর্মের সঙ্গী হয়ে যায় তো কিন্তু এই মাই সেরার কথা নবীকে রহিম সাল্লাহ কানে আসলো শুনলেন এবং তিনি তিনি সেরার সঙ্গে পার্সোনালি কথা বললেন তার ব্যাপারে খুব আশাবাদী হলেন হয়তো বেসার আল্লাহ তাকে তফিক দিবে তো মাই সেরা ওনাকে জবাব দিলেন মা আহ না কালা মা কে আর আপনার কথা যে কত সুন্দর কত নুরানি কথা আলোকিত কথা কিন্তু কি করব কৌম তো বুঝতে পারছে না তারা আমার সঙ্গে এখন মানুষ একলা তো গোটা কমের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারেনা আমি একলা কি করব। ফা ইনামি আদু দুহ ফাল আবাদ তারা যদি আমার সঙ্গে না আসে তো একসঙ্গে তো আমার সঙ্গে দুশ্মনী শুরু করে দিবে। এর বেশি তিনি কিছু বললেন না আর নবী করিম সাল্লাম তার থেকে এর সে পাবেন না মনে করলেন লোকটার দিলে চায় কিন্তু সে এখনো এই রিস্ক নিচ্ছে না গোটা কমের সঙ্গে পয়দা চলে আসলেন আর তারাও এই মাইসারা সহ ওই কবিলা লোকেরা চলে গেল তাদের এলাকার দিকে ফক আলমাই সারা মিল বিনা ইলা ফেদাক তখন মাইসারা বলে শোনো আমরা তো চলে যাচ্ছি আমাদের বনি আবাসের দিকে যাওয়ার পথে আমরা এক কাজ করি মদিনার কাছাকাছি পৌঁছে গেলে ফাদাক এলাকা আছে ওইখানে আমরা যাই একটা কাজ করি ভ্যারিফিকেশনের জন্য ওখানে ইহুদি জনবসতি আছে তারা তো আহলু কিতাব আখরি নবীর খবর তারা টাইম টু টাইম আমাদেরকে বলেছে এই নবীর ব্যাপারে তারা কি বলে আমরা একটু গিয়ে শুনি চলো সেখানে গিয়ে জিজ্ঞেস করলো তো তারা জানতে চাইলো যে লোকটা যে কেমন দেখলে তার বর্ণনা দাও তার হাকিৎ বিভিন্ন জিজ্ঞাসা করতে তারা দেখো হ্যাঁ আমাদের এখানে যেটা লেখা আছে এই নবী হবেন উম্মি অর্থাৎ তিনি লেখাপড়া করা নবী না আর তিনি হবেন আরবি আরব বংশের থেকে আসবে তিনি উটে সবার হয়ে ওনার মানে ঘোড়া না এরকম দামি জিনিস কিন্তু উনি সাধারণ মানুষ উঁটে সবার হবেন এবং তিনি সাধারণ এই ছোটখাটো রুটি এই জাতীয় খাবারের ক্ষেত্রে আবার খুব বেটে হবে না মাঝামাঝি গড়ানোর একটু উঁচু চুলগুলো ওনার একদম ককরা হবে না আবার একদম সোজা হবে না একটু মাঝামাঝি হবে ইত্যাদি এবং ওনার গায়ের রঙটা হবে একটু দুধে আলতা উজ্জ্বল রঙের এগুলো মিলছে কিনা বলো আমাদের কিতাবে এরকম ভাবে আসে যা বলছেন হুব ঠিক তখন তারা বললো সত্যি কথা বলতে এটাই হয় তাহলে সে যেটা তোমরা করে তার দিনে ঢুকে যাও তাহলে তোমরা ঢুকব না বলে যে শোনো আমরা ঢুকবো না আমরা তাকে হিংসা করি কার আমরা হল ইশাকের গোষ্ঠী বনি ইসরা সে হলো ইসমাইল গোষ্ঠী এটা আমাদের হবে না এভাবে করে তখন তারা দিয়ে দিল পরবর্তী পর্যায়ে তারা হলো ফকালামা ইয়া কা ইন নাহাদ আমরা বাই ইনুন হে আমার জনগণ এখন দেখল তো প্রমাণিত হয়ে গেছে যে তিনি হক নবী আমি যা বলেছিলাম তোমাদেরকে আগে ফাঁক আলকা মৌসুমটা আড়াল দরকার নেই আর একটু দেখি ফালাম্মা কাদে মারাসুল্লাহ সাল্লাহাম কিন্তু নেক্সট ইয়ার আগেই তো নবী করিমস্লাম কোথায় মোদিনা চলে এসেছেন আনসারদের সঙ্গে কথাবার্তা হয়ে যাচ্ছে হয়ে যাবে অতপর তিনি মদিনায় আসলেন ওই যে মাইসারা আছে মাইসারা হজে আসলেন বিদায় হজের সময় এবং এসে নবী করিম সালের খবর নেওয়ার দেখা করলে তারপর তিনি তখন লক্ষ্য করে বলেন ইয়ার্লা হে আল্লাহ নবী যেদিন আপনি উটটা নিয়ে আমাদের ক্যাম্পে এসেছিলেন মিনায় খাইফের পাশে সেদিন থেকে আমি অত্যন্ত আশাবাদী ছিলাম আমি কখন কিভাবে ইমান আনব হাত্তা কানা মা কানা না কিন্তু দুর্ভাগ্য যে আমার কমকে বোঝাতে গিয়ে বিভিন্ন কারণে একটা বাধা সৃষ্টি হয়ে গেল ঘটে গেল ও আবা আল মা তারা আবহাওয়া তার ইসলামী আল্লাহর ফয়সালা আপনি দেখতে পাচ্ছেন আমার ইসলাম কবুল করাটা বেশ দেরি হয়ে গেল বিলম্ব হয়ে গেল আমি এখনই আর দেরি করছি না এই বিদেহ সময় তিনি ইসলাম কবুল করে ফেললেন ওনার তখন বয়স অনেক বেশি হয়ে গেছে নবী করিম সাল্লা খুশি হয়ে গেলেন ওই যে ওনার প্রতি ওনার একটা নেক নজর ছিল যে হয়তো আল্লাহ তাকে তৌফিক দেবে তিনি তখন আল্লাহর প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ ইস্তান কাদানি নার তখন সাহাবি বললেন মাইসার আল্লাহ শুকুর আদায় করি যিনি আপনার উসিলা আমাকে জাহানামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন আমি যদি আমার কবিলা এখনও রয়ে গেছে ইসলাম কবুল করল না আমি পেয়ে গেছি এর আগে মৃত্যু হয়নি আমি আল্লা শুকুর আদায় করি এরপরে কবিলা কাল আর কবিলা তিনি তাদের এলাকায় আসলেন তাদের ক্যাম্পে আসলেন হতের সময় তাদেরকে বলা হতো বনু আবদুল্লাহ ওই কাল কবিলার একটি ছোট্ট ট্রাইব সাব ট্রাইব উপকবিলা তাদেরকে বলা হয় বনু আবদুল্লা তিনি তাদেরকে আল্লাহ দিকে ডাকলেন এবং একই দাওয়াত দিলেন ফালামি ইকবালু মিনহুমা আলাদা আলহিম তারা কবুল করল না কাল কবিলার কাছেও তিনি পেলেন না কোনো সারা তিনি কিন্তু তারা বলল যে সব পছন্দ হয় কিন্তু আমাদের একটু এক্সকিউজ আছে কি জানেন আমরা কেসরা আরবের ওই অংশে পারস্য সম্রাটের এরিয়ায় কিছু আরব এলাকা পড়ে গিয়েছে পারস্ব সবর্থে ইরান কেন্দ্রিক ইরান থেকে ইরাকের এর অংশে আরব দেশের কাছাকাছি এই অংশে তাদের এই আমরা আরব হলেও আমাদের উপরে আমাদের দেশটা ক্যাসার কন্ট্রোলে চলে গিয়েছে সে আমাদের সঙ্গে চুক্তি করেছে আল্লাহ ইউ হুহ হাদ তার পারমিশন ছাড়া আমরা কোনো বিষয় কোনো পদক্ষেপ নেব না কোন নতুন জিনিসকে গ্রহণ করব না কোন নতুন কারো কোন দাওয়াত থাকলে কবুল করবো না আগে থেকে আমাদেরকে সাবধান করে দিয়েছে এটা বিস্য সম্রাটের একদম কাছি ছিল আরব দেশের ওই অংশটুকুন বনি সাইবানের যার ফলে তারা এই ওজন কারণে কবুল করতে পারল না যদিও তারা মোটামুটি আহ পছন্দ করেছিল ওনার দাওয়াতকে এখানেও তিনি এই আপাতত কামিয়া হলেন না পরে গেলেন আরেক কবিলের কাছে কবির বনি বনী এখানে তিনি আসলেন তাদেরকে সে কথা বলতে গিয়ে পাইলেন যে ১২০ বছরের এক বুড়া মুরবী আসেন এই মুরবীট করে দাওয়াতি কাজ করলেন কথা বলেন বললেন দিকে দাওয়াত দিলেন এবং একই আপিল করলেন যদি আপনার কবিরা আমাকে নিয়ে যায় এবং রাজি হয় ইসলামের পক্ষে কাজ করার জন্য তাহলে আপনি মেহরবানি করে আল্লা দিন প্রসারের দায়িত্বটা নেন শেখ বলল আজল কাউমুক আলমায় এই শোনেন মিয়া আপনার খবর তো আমাদের থেকে আপনার কম বেশি জানার কথা আপনি হকন তারা আপনাকে চিনবে আপনি আমাদের কাছে আসেন কেন মৌসুম যে আপনার দায়িত্ব নিয়ে এই গোটা মৌসুমের গোটা হজের মধ্যে যততা লোকজন আসে এই সবার সঙ্গে দুশ্মনী করার দায়িত্ব নেব নাকি মাথায় আমরা ফাহাক নে আপনি নিজের ব্যবস্থা নিজে করেন আমাদেরকে বিপদে ফেলবেন না আর আবু আহাব পিছনের থেকেই কথাগুলো শুনছে সে মহারেবির কথা শুনে বলল আবু লাহাব যে আহারেবি তুমি এত ভালো মানুষ এত বুদ্ধিমান আমার আই উইস যে সমস্ত এই হজে যত লোক আসে যত কবিল লোকেরা আছে সবাই যদি তোমার মত হতো তাহলে মোহাম্মদের দিন কোন কালে শেষ হয়ে যেত দুনিয়ার মধ্যে থাকতোই না কিন্তু কিছু লোক আছে তোমার মতো এত পাকা পোক্ত বুদ্ধিমান না তার কথা মধ্যে পড়ে যায় ইন্যাহু সব হাজ এই ধর্মত্যাগী মিথ্যা তখন একশো বিশ বছরের বুড়া বলে হ্যাঁ তো অল্লাহ আর অবশ্য আল্লাহর কসম আপনি তাকে আমার থেকে বেশি চিনার কথা ইবন আখিকা শুনছি সে তো আপনার ভাতি যা লোক মা আপনার নিজের গোষ্ঠীর বংশের আপন তাহলে আপনার কথা বিশ্বাস করবো না কার কথা বিশ্বাস করবারবি বললেন আমার মনে হয় কি তোমার ভাতি যার মানে তাকে জেনে কিছু পেয়েছেন বা তার একটু গন্ডগোল শুরু হয়ে গেছে মনে হয় তাই না এটা যদি হয় আনা রাজুলামিনার হাই ইয়াহত্যাদি লেজি আমাদের সঙ্গে একজন ভালো মানুষ আছে তার ঝাড় ফুকে এই সমস্ত রোগ বালাই দূর হয়ে যায় ওকে আবার গুরুত্ব দিল না সে জানে ওই জিনিস না তো আরেক জিনিস তো সে এটা বুঝে জানেন ওকে কিন্তু যখন সে যেত তখন সে এই কাজ করে যেত এইভাবে করে অনেক কবিলার সঙ্গে তিনি আসলেন এখন কবিলার পরে শুধু কবিলার অপেক্ষায় থাকেন না ব্যক্তিগতভাবে ভাবে যেখানে রাকে পান তিনি ধুরু ধরে দাওয়া দিচ্ছেন উনি একদিনও থামেন নাই দিনকে প্রচার করার জন্য শুধু অপেক্ষায় আছেন কে আসে কখন আসে যে ব্যক্তি আসবে তাকেই তিনি চেষ্টা করছেন দেখা করতে তার মধ্যে একজন ছিল সোয়াই দেবিনী সহমেদ সে এসেছিল আসলে এই আহলি মদিনার এলাকার বাসিন্দা ওই মক্কাতে তারা সবাই আসে তো সে আবার অনেক খুব নাম করা ব্যক্তিত্ব প্রভাবশালী তার কবিলার মধ্যে লোকেরা এই এত তার অনেক গুণাবলী আছে শক্তিশালী তার আকল জ্ঞান বুদ্ধি ইত্যাদি দিক থেকে সবকিছু বিবেচনা করে লোকেরা তাকে নাম দিয়েছে কামেল তার পরিচয় হলো কামেল আমাদের দেশে বলে অলিহে কামেল তারা তাকে ইনসানে কামেল মনে করছে তার সব দিক থেকে একজন চৌকশ লোক তার বংশ বুনিয়াদ ভালো তার বুদ্ধি জ্ঞান ভালো লেখাপড়া ভালো ইত্যাদি তারপরে সে ভালো কবি অনেক ভালো কবি তো সে মক্কা এসেছে কাজে তো নবী কারিম সাল্লা তার কাছে দাবাত দিলেন এখন সে লোকটা তো অনেক জ্ঞানী অনেক লেখাপড়া করেছে অনেক কবিতাও লিখেছে বহু প্রচুর লেখাপড়া করে তো সে ওনার কথা শুনে কি বলল ফলে আল্লা দি মেস মা আকা মিস ও আপনার কাছে যে জিনিসটা আছে মনে হয় আমার কাছে যেটা আছে ওইটার মতই আমিও অনেক জ্ঞান টানের কথা খবর আমার ক্যারি করি আমার কিছু কাছে তাই না সকল রাসুল সালিস্লাম মাল্লাদি মা আপনার কাছে কি আছে আপনার কাছে কি আছে দেখি তখন উনি সে লোকটা বললো মাজাল্লাহ তো লোকমান আমার কাছে লোকমানের হেকমতের অনেক কথা আছে লোকের কথা মুখস্থ করে রাখছে ঠিক আছে কি আছে আপনার কাছে লোকমানের হেকমত দেখি বলেন দেখি আমাকে তখন বললো তো নবী ইন বললেন ইনহাদাম হাসান হ্যাঁ কথা ভালো সুন্দর কথা আফদিন তবে আমার কাছে যেটা আছে এটা আপনার কিন্তু অনেক ভালো আল্লাহ তাল সরাসরি হেদায়ত এবং নূর অতপর নবী করিম সালাম কোরআনের কিছু অংশ সুন্দর করে তেলাওয়াত শুনালেন তারপর তাকে ইসলামের দিকে দাওয়াত দিলেন ইসলাম তার দিলের ভিতরে মনে দিনে ঢুকবে এরকম সে দেখতে পেলো যে কথা তো ঠিকই মনে হয়ে যেন তারপরে সে বললো হাসান কথা যেটা বলছে কথা মনে হয়ে যেন খুব সুন্দর কথাই বলেছ তুমি সে খুব নিল কিন্তু এখন ইসলাম কবুল করেনি অত চলে গেলো মদিনায় তার কম গিয়ে বললো ওখানে আলোচনা করলো যে একটা খবর আমি পেলাম দেখে এসেছি কি প্রসঙ্গে আবার ওইখানে তখন মদিনায় যুদ্ধ আছে দুই কবিলার মধ্যে কনফা কে দিয়ে সে যুদ্ধের হিসাবে পড়ে গেল আজানের টাইম হয়ে যাচ্ছে না শেষ করে দিচ্ছি আর ওই সময় তা সে নিহত হয়ে গেল যুদ্ধের মধ্যে মরে গেল তো কেউ কেউ বলেন যে আসলে সেই ইন্তকার আগে ভিতরে ভিতরে ইসলাম কবুল করে ফেলেছে এই ছিল সোয়াই দিনের সামেতের কথা এরপরে আমরা ইনশাল্লাহ বাকিটা আরও কিছু ব্যক্তির সঙ্গে ওনার গুরুত্বপূর্ণ কথাবার্তা হয়েছে আগামী সপ্তাহে শুনবো